তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট যাই মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ যায় বাবার সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ হোধায় নম্বর ৬ হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নব সাল্লাহিসাল্লাম বলেছেন জান্নাত তোমার নিচে বাংলা সমাপ্তি নেটওয়ার্ক দল্যুশন ফর হ্যুম্যানিটি প্রশংসা কেবল মাত্র আল্লাহ রবিনের জন্য দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহি ওসালামের প্রতি দূরের কাছের কাছে দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আর বিষয়টি হচ্ছে বর্তমান সভ্যতা এবং আমাদের মুসলিম যুব সমাজ তাদের কি দায়িত্ব তাদের কি করণীয় এবং তারা কিভাবে নিজেদের জীবনকে গড়ে তুলবেন এই বিষয়টি আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করব একটি গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যেই বাংলা সারা ভারত উপমহাদেশে সারা বিশ্বে বাংলা ভাষাবাসী মুসলিম এবং অমুসলিম নির্বিশেষে সকল মানুষের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় একটি টিভি চ্যানেল হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে মানুষ এর মধ্য দিয়ে অনেক অজানা বিষয়ে অনেক প্রশ্নের সমাধান খুঁজে পাচ্ছে আজকের এই বর্তমান বিশ্বে বহুবিধ সমস্যায় জড়িত আমাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় এমনকি আন্তর্জাতিক জীবনে ঘটে যাওয়া বহু সমস্যা এবং বহু বিষয়ে আজ মানুষের মনে যে প্রশ্নগুলো উদয় হচ্ছে এর সঠিক সমাধান কোথায় পাওয়া যাবে কোথায় এই সমাধানগুলোকে আমরা খুঁজে পাব এই প্রশ্ন আজ প্রতিটি মানুষের মনে উদয় হচ্ছে ঠিক এমনি অবস্থায় বিশ্বব্যাপী পবিত্র কোরআন ও বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লিবাসাল্লামের শিক্ষা এবং ইসলাম রূপে শান্তির ধর্ম মানুষের বহু প্রশ্নের বহু সমস্যার সমাধান দিয়েছে আমরা ধারাবাহিকভাবে তাই আমাদের যুবকদের উদ্দেশ্যে যারা আমাদের আগামী ভবিষ্যৎ একটি জাতির যারা মূল শক্তি যাদের উপরে নির্ভর করে একটি জাতি এগিয়ে যাওয়া একটি জাতির ভবিষ্যৎ সমৃদ্ধি অর্জন আমরা আমাদের এই যুব সমাজকে নিয়ে পবিত্র কর এবং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলিহাসাল্লামের আদর্শ শিক্ষা একজন মানুষকে কিভাবে তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দিতে পারে এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কর আন মানুষের জীবনে সকল সমস্যার সমাধান দুনিয়ার জীবনে এবং পৃথিবীর জীবনের সমাপ্তির পর যে অনন্ত জীবন পরকালীন জীবন সেখানে সফলতা অর্জন এবং সেখানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার যে কৌশল আল্লা সুবাহ তার পবিত্র ইসলাম মানবজাতির মুক্তি কল্যাণ এবং মানবজাতির সফলতার জন্য একটি মাত্র জীবন ব্যবস্থাকে গোটা বিশ্বের মানুষের জন্য নির্বাচন করা হয়েছে একটি মাত্র জীবন ব্যবস্থাকে সারা পৃথিবীর যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দিতে পারে যুব সমাজ একটি জাতির সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ অংশ তাকে যদি ইতিবাচক কল্যাণ শান্তিময় পথে পরিচালিত করে যোগ্য নাগরিক হিসাবে যোগ্য ব্যক্তি হিসাবে তাকে যদি গড়ে তোলা যায় তাহলে সেই জাতি পৃথিবীতে যেমন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে ঠিক তেমনি করে সেই জাতি অর্জন করতে পারে সমৃদ্ধি ঠিক সেভাবেই এই জাতি সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে যোগের সঙ্গে তাল মিলিয়ে ইসলাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক এবং কল্যাণকর জীবন ব্যবস্থা আর জন্য একজন মুসলিমের জীবনের প্রধান আদর্শ হচ্ছে ইসলামী শিক্ষা এর মধ্য দিয়ে সে নিজেকে পরিপূর্ণ মুসলিম হিসাবে পরিপূর্ণ মানব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আমাদের এই ধারাবাহিক আলোচনায় সুপ্রিয় দর্শক ভাই বোনেরা নিয়ে যে বিষয়গুলো তিনি তার নিজেকে কিভাবে উপস্থাপন করবেন বিশ্ববাসীর সামনে এ প্রসঙ্গে আল্লাহ সুবাহ আপনার জন্য আপনাদের জন্য যুবকদের জন্য কি নির্দেশনা নাজিল করেছেন আর আপনাদের সামনে অনুসরণ করার জন্য আল্লাহ রবুল আলমিন কি মডেল প্রদান করেছেন আমরা অনেক সময় নিজেদের সম্পর্কে অজ্ঞতার কারণে অথবা সধর্মের প্রতি নিজের দিনের প্রতি নিজস্ব অনুশাসনের প্রতি অবহেলা করার কারণে অথবা শিক্ষার অভাবে আমরা এই অমূল্য রত্ন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি ফলশ্রুতিতে আমরা ধাবিত হই মরিচিকার পিছনে আমরা ছোটে যাই ভিন্ন ভিন্ন অথবা আমরা আমরা চেষ্টা করি, আদর্শকে গ্রহণ করে আধুনিক হওয়ার জন্য আমরা নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করি বলা যেতে পারে এ হচ্ছে আমাদের এক ধরনের অজ্ঞতা অথবা আমাদের নিজেদের ভিতরে এক ধরনের বিভ্রান্তি সম্মানিত যুবক ভাই বোনেরা আল্লাহ সুতলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে অন্য কোন আদর্শ দিকে অন্য কোন ব্যক্তিকে অনুসরণ করার একজন মুসলিমের জন্য প্রয়োজন পড়ে না হ্যাঁ ভালো গ্রহণ করা উদ্বুদ্ধ হওয়া বিজ্ঞান প্রযুক্তি যোগাযোগ এইসব ক্ষেত্রে প্রয়োজনে যে কোনো জাতির আবিষ্কার তাদের সহযোগিতা গ্রহণ করা যেতে পারে কিন্তু মূল্যবোধ বিশ্বাস এবং দৈনন্দিন আচরণিক বিষয়গুলো যেগুলো আমরা অনুশীলন করি যেগুলো আমরা চর্চা করি এই সব ক্ষেত্রে একজন মুসলিম কখনোই অন্য আদর্শের অনুসরণ করতে পারে না কেননা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা নয় যে তাকে অপরের কাছ থেকে ধার করে সভ্যতা আদর্শ শিক্ষা নিয়ে তার জীবনকে পরিপূর্ণতা দিতে হবে কিন্তু বাস্তবতা আমরা কি দেখি আজকে মুসলিম যুব সমাজ অনেকাংশেই ইসলামী শিক্ষা বিমুখ ইসলামী আদর্শ বিমুখ ইসলামের কল্যাণকর শিক্ষাগুলো থেকে তারা অনেক দূরে ফলশ্রুতিতে মুসলিম যুব মানুষে পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য আদর্শ এমনভাবে তাদের জীবনে ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে যে মুসলমান তার নিজের রূপ প্রকৃতি আজকে নিজের পরিচিতিকেই উপস্থাপন করতে অনেক ক্ষেত্রে কুণ্ঠিত হচ্ছেন এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের এই আলোচনা আশা করি ভাইয়েরা বোনেরা আপনাদের চিন্তা চেতনার জগতে নতুন একটি আলোড়ন সৃষ্টি করবে আসুন আমরা বিষয়টিকে এভাবে বিশ্লেষণ করি আমরা আধুনিক সভ্যতা বলতে কি বুঝাতে চাচ্ছি যত যোগ এসেছে যত সময় এসেছে যত কাল অতিক্রম করেছে মানব জাতির সৃষ্টি সূচনা লগ্ন থেকে অথবা সভ্যতা বিকাশের ক্রম ধাবমান আজকের এই অবস্থা পর্যন্ত প্রতিটি সময়কে আধুনিক সময় বলা হয়েছে এবং সেই সময়ের কালচার সেই সময়ের সিভিলাইজেশন মানুষের উন্নত আচরণিক বৈশিষ্ট্যই সেই সময়ের সভ্যতা হিসাবে নির্ণীত হয়েছে চিহ্নিত হয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আরবের মরু প্রান্তরে যখন আল্লাহ আল্লা সুবাহ হেরা পর্বতের গুহায় কোরআনের এই হেরা আলোক রসি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন আধুনিক যোগ সভ্যতা বলা যেতে পারে সামনে এক অন্ধকার সময়কে করে এই মরুময় আরবের প্রান্তরে। পরবর্তীতে প্রতিটি শতাব্দীতে মানুষ এগিয়ে চলেছে মানুষ তার কর্মকান্ড দিয়ে সামনে যাওয়ার জন্য সচেষ্ট হয়েছে প্রয়োজনেই মানুষ এগিয়ে চলেছে ধাপে ধাপে আরে ভাবে নির্মিত হয়েছে সভ্যতার আলোচনায় একটু পরে ফিরে আসছি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 দেখুন অধিকার সমূহ পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে এসেছি আলোচনা করছিলাম সভ্যতা নিয়ে সভ্যতা যোগে যোগে ধাপে ধাপে এর সৌধগুলো নির্মাণ করে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 প্রতিটি সময়কে আধুনিক সময় বলা হয়েছে এবং সেই সময়ের কালচার মানুষের উন্নত আচরণিক বৈশিষ্ট্যই সেই সময়ের সভ্যতা হিসাবে নির্ণিত হয়েছে চিহ্নিত হয়েছে আজকে আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি বলা যেতে পারে বলা হয়ে থাকে বিজ্ঞানের সর্বোচ্চ উৎকর্ষিত সময় আজকে আমরা মিডিয়ার যুগে বসবাস করছি আমরা ইনফরমেশন টেকনোলজির যুগে বসবাস করছি আমরা বিশ্বকে হাতের মুঠ হয়েছি সারা পরিবার কিন্তু তাই বলে কি এই সভ্যতাই শেষ কথা অবশ্যই নয় এই সভ্যতা আরো এগিয়ে যাবে যখন আমরা এই পৃথিবীতে থাকবো না আরো বছর পর পাঁচ শত বছর পর পৃথিবীর এই সভ্যতা এই আবিষ্কার আরো কোন স্তরে পৌঁছে যাবে মানব জাতির চাহিদার শেষ প্রান্তিক অবস্থান হবে আমরা এই পর্যায়ে এসে হয়তো কল্পনায় কিছুটা ভাবতে পারি কিন্তু বাস্তবতায় আমরা নিয়ে আসতে পারি না এটাই হচ্ছে সভ্যতার একটা ধারাবাহিক গতি এই গতির সঙ্গে তাল মিলিয়ে চলা হচ্ছে মানব জাতির একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া থেকে যারা যারা যাকে বলা হয়েছে যোগ্যরা টিকে থাকে আর দুর্বলরা ক্রমে ক্রমে নিশ্চিহ্ন হয়ে যায় আলহামদুলিল্লাহ ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেই ব্যবস্থা মরুর বুকে বিকশিত এই একত্রবাদের চেতনা মানব মনকে যে সত্যের কোনো মাবুদ উপাস্য, একমাত্র আল্লাহ তিনি সত্য চিরন্তন একক অদ্বিতীয় মহান সত্তা ওয়াহাদাহ বিভিন্ন কাল্পনিক দেবতার অস্তিত্ব বিচূর্ণ করে এই সভ্যতা মাথা উঁচু করে আজকের বর্তমান আধুনিক সভ্যতার সঙ্গে শুধু তাল মিলিয়ে নয় বরং তীব্র গতিতে মানব জাতির বহু অভাব মানব জাতির বহু প্রয়োজনকে আজকে এই তাওহিদের চেতনা মানব হৃদয়ের এক অশান্ত স্তরে শান্তির ফলগু ধারা প্রবাহিত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মাঝে মাঝে কখনো কখনো কিছু অজ্ঞ অথবা দাম্ভিক অথবা এমন কিছু ব্যক্তিদের পাওয়া যায় যারা তাদের ফুৎকার দিয়ে এই সত্যকে দিয়ে নিভিয়ে দেওয়া যায় না এটি প্রমাণ করে আজকের এই সভ্যতায় ইসলামের এই বিজয় ডঙ্কা এগিয়ে যাওয়ার তীব্র সম্মুখ পানেিত হওয়ার এবং সকল এক শান্তিময় ঠিকানা যেই ঠিকানা পৃথিবীতে আজ রয়েছে আগামীকাল থাকবে এবং ভবিষ্যতেও এই শান্তির ছায়াতলে মানুষকে আশ্রয় নিতে হবে সম্মানিত যুবক ভাইয়েরা আমরা যারা মুসলিম আমাদের সমস্ত ইচ্ছা শক্তিকে কে যখন আমরা আল্লাহর সামনে করে দিয়ে বলি আমার জীবন আমার মৃত্যু আমার কারো কাছে হাত বাড়ানোর প্রয়োজন নেই আল্লাহ সকল অবস্থায় আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট যুবক বন্ধুরা এই যে চেতনা প্রয়োজনীয় আবিষ্কার এগুলো নিয়ে তারা সামনের দিকে প্রতিটি পদে পদে মুহূর্তে এগিয়ে যাবে আজকে আমরা থার্ড জেনারেশন অবস্থান করছি এক অপূর্ব সৌন্দর্যময় বিশ্বে আগামী দিনে আবার আসবে আরো নতুন আবিষ্কার নতুন নতুন ভাবে রচিত হবে নতুন সভ্যতা এই সভ্যতার দুটো ধারা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই একটি হচ্ছে বস্তুবাদী সভ্যতা আর একটি হচ্ছে মল্লবোধ ভিত্তিক সভ্যতা আদর্শিক সভ্যতা ধর্মীয় চেতনা ইলাহি ইসলামী মূল্যবোধ তাও চেতনা সম্পন্ন সভ্যতা বিশ্বাস দুটি সভ্যতার দিকে ধাপমান সম্মানিত যুবক ভাইয়েরা একবার ভেবে দেখুন বস্তুবাদী সভ্যতা একদিকে আদর্শ বিচ্যুত সভ্যতা আমরা খুব সহজ ভাষায় বলতে পারি নোংরা সভ্যতা আরেক দিকে আদর্শিক সভ্যতা মল্লবোধের সভ্যতা আরেক দিকে সুন্দর জীবনের আদর্শিক এক চমৎকার দৃষ্টান্ত কোনটি গ্রহণ করবো ভোগবাদী বস্তুবাদী সভ্যতার পরিণতি আজকে আমাদের সামনে উপস্থিত হতাশায় নিমজ্জিত সমাজ তারা একটি বিশ্বাস করুন বোনেরা আমরা যারা মরিচিকার পিছনে ধাবিত হই আমরা যারা মনে করি ওই সভ্যতাই মনে হয় শান্তি না শান্তি অন্য জিনিস যুবক বন্ধুরা কোনো মার্কেটে কোনো দোকানে কখনো কি শান্তি ক্রয় করা যায় কিনতে পাওয়া যায় না আমি পোশাকে আধুনিকতার নামে বিবস্ত্র হতে পারি আধুনিক পারিবাদী হয়ে জীবনে আনন্দ গান বাজনা নিয়ে লিপ্ত হয়ে থাকতে পারি ফ্রি সেক্সুয়াল লাইফ গ্রহণ করে বন্ধনহীন অবাধ যৌনাচার করে এক সময় জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে দিতে পারি বস্তু কেন্দ্রিক জীবন দিয়ে নিজেকে চাকচিক কিন্তু একসময় হতাশা আমার জীবনকে অন্ধকারে নিক্ষেপ করবে আর তখন ওই আলুর পরশ কোন সে আলুর পরশ সে আলুর পরশ হচ্ছে ইসলাম যুবক বন্ধুরা আমরা এই পর্বের আলোচনা গুলোকে আমরা এক এক করে দেখবো পাশ্চাত্য সভ্যতার ক্ষতিকর হতাশায় নিমজ্জিত হয়ে আজকে একটি শান্তির প্রশ্রবন একটি ঠিকানা একটি আশ্রয়ে তারা খুঁজে ফিরছে এই সব জন্য আপনাকে ফিরে আসতে হবে এই কিতাবটার দিকে এটা আল্লাহর বাণী আল ইসলাম সম্মানিত যুবক ভাইরা ইসলামকে জানুন ইসলামকে অর্জন করুন কোরআন হাতে নিন কোরআন পড়ুন কোরআন দিয়ে নিজের জীবনকে মূল্যায়ন করুন আপনার সামনে দিবালুকের মতো দিনের আলোর মতো দুটো পার্থক্য স্পষ্ট হয়ে যাবে কোনটি আধার কোনটি আলো আপনাকে দূর প্রান্তে টানেলের শেষ মুহূর্তে আপনার জন্য একটি জল জল করা আলো জ্বলছে আপনাকে ডাকছে আসো শান্তির দিকে আসো কল্যাণের দিকে চাকচিক মরিচিকা কখনোই মানুষকে কাঙ্ক্ষিত স্বপ্নের জগতে পৌঁছাতে পারে না মানুষের জীবন জন্তু জানোয়ারের মতো অথবা অন্য কোনো সৃষ্টির বস্তুর মতো নয় এই বড় মহা মূল্যবান এক সম্পদ আপনার ভিতর আমার ভিতর এক মহা নিয়ামত আল্লা সুবাহ দান করেছেন আপনি যদি সেই নিয়ামতটিকে খুঁজে বের করে তুলতে পারেন অনুসন্ধান করে আপনিও পেয়ে যাবেন সেই সত্যা দর্শক ধারাবাহিকতা আলোচনায় সভ্যতায় কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাব কিভাবে আমরা সেই শেষ প্রান্তের আলোর দিকে ধাবিত হবো আশা করি প্রতিটি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আপনারা যোগদান করবেন সকলে শুভকামনা কল্যাণ কামনা শান্তি কামনা করে ধন্যবাদ জানিয়ে আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ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 20 TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন 20 TV কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRF I Aldrian Bank Quadrant Court 48 Galthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1TH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO BZB22 IBAN GB52 LLOYD 30963401 টাকা আমাদের করুন পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা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 कल सन्धा छटाय पुनः सम्प्रचार दोपुर बारोटा बांगलदेशंगलाय